ष्ठंड द्वितियोंच्छेद त्रिक साधन और ठाकुर श्रीरामकृष्णर सतान भाव कथा बार्ता चलते एम समय कतगुली बांगाली भद्रलोक घर मध्य आसिया ठाकुर के प्रणाम कर आसन ग्रहण कर मध्य एक जन ठाकुर पूर्व परिचित इंहरा तंत्रमते साधन करें पंचमकार साधन ठाकुर अंतर्जामी तहतर समस्त भाव बुझिया मध्य ए जन धर्में नाम करिया पापरण कराओ सुनिया व्यक्ति एक जन बड़ मानुषर भ्रतार विधवार सहित अवैध प्रणय करिया धर्म नाम करियाारहित पंचमकार साधन कर इहा श्रीरामकृष्णर सतान भाव प्रत्येक श्रीलोक के माँ बलिया जान बस्या আর ভগবতীর এক একটি রূপ বলিয়া জানেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন অচলানন্দ কোথায় কালী কিঙ্কর সেদিন এসেছিল আরেকজন কি সিঙ্গি মাস্টার প্রভৃতির প্রতি কহিলেন অচলানন্দ ও তার শিষ্যদের ভাব আলাদা আমার সন্তান ভাব আগন্তুক বাবুরা চুপ করিয়া আছেন মুখে কোনো কথা নাই শ্রীরামকৃষ্ণ বলিলেন আমার সন্তান ভাব অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকতো। খুব কারণ করতো আমার সন্তান ভাব শুনে শেষে জিত, জিত করে বলতে লাগলো স্ত্রীলোকলয়ে বীরভাবে সাধন তুমি কেন মানবে না শিবের কলম মানবে না তন্ত্র লিখে গেছেন তাতে সব ভাবের সাধন আছে বীরভাবেরও সাধন আছে আমি বললুম কে জানে বাপু আমার ওসব কিছুই ভালো লাগে না আমার সন্তান ভাব অচল আনন্দ ছেলেপিলের খবর নিত না আমায় বলতো ছেলে ঈশ্বর দেখবেন এ সব ঈশ্বর ইচ্ছা আমি শুনে চুপ করে থাকতুম। বলি ছেলেদের দেখে কে ছেলে পুলে পরিবার ত্যাগ করেছি বলে টাকা রোজগারের একটা ছুতানা করা হয় লোকে ভাববে ইনি সব ত্যাগ করেছেন আর অনেক টাকা এসে পড়বে মুকুদ্দমা জিতব খুব টাকা হবে মুকুদ্দমা জিতিয়ে দেব বিষয় পাইয়ে দেব এই জন্য সাধন এ ভারী হীন বুদ্ধির কথা টাকায় খাওয়া দাওয়া হয় একটা থাকবার জায়গা হয় ঠাকুরের সেবা হয় সাধু ভক্তের সেবা হয় সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয় এই এইসব টাকার সদ্ব্যবহার ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয় সিদ্ধাইয়ের জন্য লোক পঞ্চমকার তন্ত্রমতে সাধন করে কিন্তু কী হীনবুদ্ধি কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই অষ্টসিদ্ধির মধ্যে একটি সিদ্ধি থাকলে তোমার একটু শক্তি বাড়তে পারে কিন্তু আমায় পাবে না সিদ্ধাই থাকলে মায়া যায় না মায়া থেকে আবার অহংকার কি হীন বুদ্ধি ঘৃণার স্থান থেকে তিন টোষা কারণ বাড়ি খেয়ে লাভ কি হল না মোকদ্দমা জেতা শরীর টাকা এসব অনিত্য এর জন্য এত কেন দেখো না হটযোগীদের দশা শরীর কিসে দীর্ঘায়ু হবে এই দিকেই নজর ঈশ্বরের দিকে লক্ষ্য নাই নেতি ধৌতি কেবল পেট সাফ করছেন নল দিয়ে দুধ গ্রহণ করছেন একজন শ্যাকরা, তার তালুতে জীব উল্টে গিয়েছিল। তখন তার জড় সমাধির মতো হয়ে গেল আর নড়ে চড়ে না অনেক দিন ওইভাবে ছিল সকলে এসে পূজা করত কয়েক বৎসর পরে তার জীব হঠাৎ সোজা হয়ে গেল তখন আগেকার মতো চৈতন্য হল আবার স্যাকরার কাজ করতে লাগল সকলের হাস্য ও সব শরীরের কার্য ওতে প্রায় ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকে না শালগ্রামের ভাই তার ছেলের বংশলোচনের কারবার ছিল বিরাশি রকম আসন জানত আর নিজে যোগ সমাধির কথা কত বলতো। কিন্তু ভিতরে ভিতরে কামিনী কাঞ্চনে মন দাওয়ান মদন ভট্টের কত হাজার টাকার একখানা নোট পড়েছিল টাকার লোভে সে টপ করে খেয়ে ফেলেছে গিলে ফেলেছে পরে কোনো রূপে বার করবে কিন্তু নোট আদায় হলো শেষে তিন বৎসর মেয়াদ আমি সরল বুদ্ধিতে ভাবতুম বুঝি বেশি এগিয়ে পড়েছে মাইরি বলছি এখানে মহিন্দর পাল পাঁচটি টাকা দিয়ে গেছিল রামলালের কাছে সে চলে গেলে পর রামলাল আমায় বললে আমি জিজ্ঞাসা করলাম কেন দিয়েছে রামলাল বললে এখানের জন্যে দিয়েছে তখন মনে উঠতে লাগল যে দুধের দেনা রয়েছে না হয় কত দেওয়া যাবে ও মা রাত্রে শুয়ে আছি হঠাৎ উঠে বললাম। একবার বুকের ভিতর বিল্লি আছড়াতে লাগলো তখন রামলালকে গিয়ে বললাম কাকে দিয়েছে তোর খুড়িকে কি দিয়েছে রামলাল বললে না আপনার জন্য দিয়েছে তখন বললাম না এক্ষুনি টাকা ফিরিয়ে দিয়ে আয় তা না হলে আমার শান্তি হবে না রামলাল ভোরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে তবে হয় ওদের সে ভোগী তেলি কর্তা দলের ওই মেয়ে মানুষ নিয়ে সাধন একটি পুরুষ না হলে মেয়ে মানুষের সাধন ভজন হবে না সেই পুরুষটিকে বলে রাগ ও কৃষ্ণ তিনবার জিজ্ঞাসা করে কৃষ্ণ পেয়েছিস সে মেয়ে মানুষটা তিনবার বলে পেয়েছি ভোগী অর্থাৎ ভগবতী শূদ্র তেলি সকলে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে নমস্কার করত। তখন জমিদারের বড় রাগ হলো আমি তাকে দেখেছি জমিদার একটা দুষ্ট লোক পাঠিয়ে দেয় তার পাল্লায় পড়ে তার আবার পেটে ছেলে হয় একদিন একজন বড় মানুষ এসেছিল আমায় বলে মহাশয় এই মোকদ্দমাটি কিসে জিত হয় আপনাকে করে দিতে হবে আপনার নাম শুনে এসেছি আমি বললাম বাপু সে আমি নই তোমার ভুল হয়েছে সে অচলানন্দ যা ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে সে শরীর টাকা এসব গ্রাহ্য করে না সেভাবে দেহসুখের জন্য কি লোকমান্যের জন্য কি টাকার জন্য আবার তপ জব কি এসব অনিত্য দিন দুই তিনের জন্য বাবুরা এবার গাত্রোত্থান করিলেন ও নমস্কার করিয়া বলিলেন तब आसिताहरा चलिया गलें ठाकुर श्रीरामकृष्ण ईसत हास्य कर मास्टर के बलते चोरा ना शुने धर्म कहनी सकल हास्य